জুয়াইদ রহমতুল্লা আল্লাহী বলেন আমি সাইব ইবনু ইয়াজিদকে বলতে শুনেছি যে আমার খালা আমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর নিকট নিয়ে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমার ভাগিনা রোগাক্রান্ত তখন নাবি সাল্লাহ সাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দোয়া করলেন তিনি অজু করলেন তার অজুর বাকি পানি আমি পান করলাম অতপর আমি তার পেছনের দিকে গিয়ে দাঁড়ালাম তার স্কন্ধের মাঝে মোহরে নব্বত দেখলাম যা কবুতরের ডিমের মতো অথবা বাসর ঘরের পর্দার বোতামের মতো ইবনু উবাইদুল্লাহ বলেন আল হাজালাত অর্থ সাদা চিহ্ন যা ঘোড়ার কপালের সাদা অংশ এর অর্থ হতে গৃহীত আর ইব্রাহিম ইবনু হামজাহ বলেন কবুতরের ডিমের মতো